শ্রোতা বাইব আগেকার সামনে উপস্থিত আছি আর একটি প্রশ্ন উত্তর নিয়ে এ পর্যায়ে যে প্রশ্ন উত্তর থাকবে সেটা হচ্ছে আহ এক ভাই জানতে চেয়েছেন তিনি জানতে চেয়েছেন এর উত্তরে বলা হচ্ছে যে আপনার প্রথমত দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে সালাদ আদায়ের এবং আদায় না করার বিষয়ে যাকে আপনি দাওয়াত দিবেন তার অবস্থার দিকে তাকাতে হবে এবং শুধু সালাদ ন অন্যান্য করলে সেটার দিকে খেয়াল করতে হবে আপনি কি তাকে উৎসাহের পন্থা তার সাথে অবলম্বন করবেন যে সবের কথা তাকে শুনেবেন নাকি ভীতির কথা শুনে কোনটা শুনেলে তার জন্য লাভবান হবে তার পরিস্থিতি দেখেই তার সাথে আচরণ করতে হবে যদিও সাধারণ একটা বাণী শোনাবেন শুধু আশা অথবা শুধু ভয় শুনালা শুনানো এটা শরীয়তের নীতি নয় যেটা কোরআনে আল্লাহ নীতি হিসেবে গ্রহণ করেছেন সেটা হচ্ছে দার মধ্যে সমন্বয় তারপরে আমরা বলব যে আপনার কি সে আপনার বিশেষ প্রভাবিত হয় নাকি একেবারেই হয় না এই সমূহ ব্যাপার দেখেই তার সাথে ওই রকম আচরণ করতে হবে এটা হচ্ছে মৌলিক কথা ভূমিকা স্বরূপ আসল কথা এবার আমরা আসি হবে। এবং বলতে হবে যে পরে আপনার ইসলামের সর্ব বৃহৎ রকম হচ্ছে সালাত আদায় করা দ্বিতীয় নম্বর তাকে সালাতের কিছু ফজলত কথা জানিয়ে দিতে হবে যে পর যা করেছেন তার সর্বশ্রেষ্ঠ বাদত হচ্ছে সালাত। এবং বান্দা যে আল্লাহর নিকটবর্তী হওয়া সর্বোত্তম পন্থাই হচ্ছে সালাত। এবং এটা এমন একটি আমল যেটার হিসাব সর্বপ্রথম আল্লাহ কেমন দিন নেবেন তার একটা অবস্থানের উন্নতি হয় এবং একটি গুণা তার করে দেওয়া হয় এই জাতীয় অনেকগুলা এগুলো আপনাকে তাকে শোনাতে হবে তাইলে হয়তোবা তার মন নরম হবে আল্লাহ যদি চায় কোরআন হাদিসের মধ্যে যেই কঠিন ধমকি হুমকি এসেছে সেগুলোর কিছু বলার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে উলমাই কিলাম তার কাফের হওয়া মোরতাদ হওয়ার ব্যাপারে মতভেদ করেছেন এবং ইসলাম কখনো সালাদ পরিত্যাগকারী কারণ হচ্ছে যে সালাতের দিকে ডাকা যদি সে সালাদ পরিত্যাগ করার ক্ষেত্রে আপনার অবিচলতা দেখায় তাহলে তাকে ইমাম আহমদের মাঝামনুযায়ী তাকে মুরতাদ হিসেবে হত্যা করে দেওয়া হবে এবং এরকম ভাবে ইমাম ও মালিক রাহিমে তিনজনের নিকটে হত্যা আরেকজনের নিকটে হচ্ছে জেলে বন্দী করে রাখা কিন্তু একজন সালাদী রোডে সুন্দরভাবে ঘুরবে মানুষের মাঝে সেটার অধিকার সরিয়ে রাখেনি কোনো আলম বলেনি চার নম্বর যেটা করা যেতে পারে তার সাথে সেটা আছে আল্লাহর সাথে সাক্ষাতের কথা স্মরণ করিয়ে দিতে হবে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে হবে কবরের কথা স্মরণ করিয়ে দিতে হবে এবং বলতে হবে সারাতন পরিত্যাকারের আপনার পরিণতি ভালো হয় না এবং তাকে অবস্থা কি আল্লাহ বলেন সুরামের উনষাট নম্বর আয়স আল্লাহ বলছেন এদের পরে এমন কিছু লোক আসবে এটা জাহান নামের একটি উপত্যকা যেটা খুবই গভীর হম সুতরাং সেখানে তাকে অবশ্যই নেওয়া হবে এবং যেটা আপনার আহ খুবই আপনার দুর্গন্ধযুক্ত এলাকা করে তাদের জন্য সালাদকে দেরি করে ফিল্লানের হুমকি দেওয়া হয়েছে আর যে একবারে পরিত্যাগ করে তার কি অবস্থা হবে এবং এটাও স্মরণ করিয়ে দিতে হবে যে যারা গণ্য হয় তাহলে তার বিবাহ বাতিল হয়ে যাবে এবং সে নিজের স্ত্রীর সাথে আর ঘর সংসার করতে পারবেন না এবং তাকে মরে গেলে গোসল দেওয়া হবে না তার উপর নামাজ পড়া হবে না প্রমাণ রয়েছে হম আপনার সালাদে যে কাফের যেমন মুসলিম সব এক হাদিস রয়েছে রসুল ইন্না সালাহ যে একজন মানুষ তার এরকম আরেকটা হাদিস উপর দুই হাজার ছয় শত একুশ এবং নাসাই হাদিস হাদিসের নম্বর হচ্ছে চারশত তেষট্টি এবং হাদিস নম্বর হচ্ছে এক সেটা হচ্ছে নামাজের অঙ্গীকার সুতরাং যে নামাজ পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে সাত নম্বর তাকে সালাত সংক্রান্ত হ্যাঁ এবং সালাদ পরিত্যাগকারী আপনার শাস্তি সংক্রান্ত আপনার বই অথবা তাকে পরিত্যাগ করতে হবে তাকে হম ধমক বা তিরস্কার করতে হবে এখন হচ্ছে বেদাতের সাথে কি আচরণ করতে হবে তার ক্ষেত্রেও আপনার আচরণবিধি নির্ভর করবে তার বেদাতির ধরন হিসাবে হম যদি তারপরে অটলতা দেখায় তাকে প্রত্যাখ্যান করবেন তিরস্কার করবেন হ্যাঁ যদি নিশ্চিত মনে হয় যে এরকম করলে তার লাভে আসবে এবং তারপরেও মনে রাখতে হবে দেখতে হবে এবং এই ক্ষেত্রে আপনার বিজ্ঞ আলে স্বর্ণাপন্ন হতে হবে যে এবং এটাও নিশ্চিত যে বেদাত এবং বেদাতি দুটার মধ্যে কিন্তু আপনার ব্যাস কম আছে অনেক সময় পার্থক্য করার এবং নিশ্চিত হওয়ার ব্যাপার এই ক্ষেত্রে আপনার একটা বই আছে হাকি ক্ষেত্রে সেটাও দেখা যেতে পারে আল্লাহ আমাদেরকে সব আহ মাসালা সঠিকভাবে জেনে আমল করে তো অভিজ্ঞতা করুন